মানবতা সমাধান সুপ্রিয় দর্শক বিন্দু আলোচনা হচ্ছে ইসলামের সুন্দর বৈশিষ্ট্য এবং সুন্দর দিক সম্পর্কে ইসলামের অনেক সুন্দর দিকগুলির মধ্যে অনেক বৈশিষ্ট্য সমূহের মধ্যে এটা ইসলামের মহান বৈশিষ্ট্য যে ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে মানুষকে শিক্ষা দিয়েছে উপার্জন করে কামাই করে খেতে ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া থেকে ইসলাম মানুষকে দৃঢ় থাকতে বলেছে নিজে কামাই করে খান এই শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম তাই মহান আল্লাহ রব্বুল আলমিন সোরা জুমার মধ্যে বলছেন ফাইদা কদি আতিস আর আল্লাহর জমিনে ছড়িয়ে যাও এবং সেখানে আল্লাহর রুজি তালাশ করো মসজিদে বসে থেকে থেকে তুমি জিকিরে ফিকিরে বসে থাকবে আর তোমার বাড়িতে খাবার নাই কি করে খাবে ছেলেরা কি করে খাবে সেই ব্যবস্থা ফজলিল্লা এবং আল্লাহর আল্লাহ রুজির হোজ করবে আল্লাহন হ্যাঁ কথা হচ্ছে যখন তুমি অফিসে থাকবে খেতে কাজ করবে খাবারে কাজ করবে যেখানেই থাকুন কেন আল্লাহর স্মরণটা অন্তরে রাখবে আল্লাহ স্মরণটা যদি অন্তরে রাখা হয় তাহলে মানুষ ঠিকভাবে কাজ করবে কেউ কাউকে ধোকা দিবে না অফিসে বসে বসে কেউ ঘুষ খাবে না সব কিছু ত্যাগ করবে এমন সমস্ত জিনিসকে ত্যাগ করে দিবে যা করা ইসলামে আমাদের জন্য হারাম বা নিষেধ করা হয়েছে তাই এখানে বলছেন মসজিদ থেকে বেরিয়ে খেতে খামারে ছড়িয়ে ছিটে কাজ করে খাও আর আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করো বলছেন সাহি হাদিসের কথা আল্লাহ রিহি খায়রুল্লাহ আল্লাহ রসুল বলছেন যদি তোমাদের কেউ কাঠের বোঝা পিঠে করে নিয়ে বাজারে বিক্রি করে খাই এটা তার জন্য অনেক ভালো মানুষের কাছে চাওয়ার থেকে কারণ মানুষের কাছে চাইলে দিতেও পারে আবার নাও দিতে পারে অতএব না চেয়ে তুমি কাঠের বোঝা মাথায় করে লাও বাজারে বিক্রি করো উপার্জন করে কামাই করে খাও এটা তোমার জন্য চাওয়ার থেকে অনেক ভালো আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে শরীর ভালো সুস্থ সবল সব কিছু আছে চেয়ে খাবে যাচনা করে খাবে এরকম অভ্যাস আমাদের অনেকের হয়ে গেছে তাই আমরা মানুষের কাছে হাত পাতি অতচ আমাদের অভাব নেই স্বভাবে যারা অভাব আছে খাটতে পারবে না শরীর ভালো না পাড়া কানা অন্ধ আরো কিছু সমস্যা আছে শক্তি সামর্থ্য আছে তার উচিত না যে মানুষের কাছে হাত পাতবে কারণ সহি হাদিসের কথা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ মানুষদের কাছে চায় তার কাছে তার চলার মতো থাকা সত্ত্বেও তাহলে সে ক্যামতের মাঠে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার মুখমণ্ডলে কোনো মাংস থাকবে না কঙ্কাল অবস্থায় কালকে ক্যামতের মাঠে তাকে উপস্থিত হতে হবে যদি বিনা প্রয়োজনে মানুষের কাছে চায় প্রয়োজন যদি থাকে তার কথা আলাদা প্রয়োজন আছে অসুস্থ বড় মারাত্মক রোগ দেখা দিয়েছে কয়েক লাখ টাকা খরচা আছে চিকিৎসা করার মতন কোনো ব্যবস্থা আমার কাছে নেই আমার জমি জায়গাও নেই যা বিক্রি করে আমি এর চিকিৎসা করতে পারবো তাই মেহরবানি করে আমাকে আপনার একটু সাহায্য করুন ওর চাওয়া যায় ও চাইতে পারে কারণ ওর সমস্যা ও বাধ্য এরকম যদি কোন মানুষের অবস্থা হয় তার জন্য কোনো অসুবিধা বা তার কোনো পাপ কিছু হবে না ক্যামতের মাঠে আল্লাহ রবীন্দিন তার করবে না। কিন্তু এই লোকটা যার বাড়িতে চলার মতন থাকা সত্ত্বেও মানুষের কাছে চাইছে আল্লাহ নবী বলছেন ক্যামতের দিনে এমন অবস্থায় সে আসবে তার চেহারায় কোনো মাংস থাকবে না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজতে দাউদ আলী সালাতামের ঘটনা উল্লেখ করে বলছেন কানা দাউদ আলী সাল্লাম ইয়েল মিন আমলিয় দাউদ আলহি সব সালামের অভ্যাস ছিল চরিত্র ছিল যে তিনি নিজে কাজ করে খেতেন তিনি নিজে কাজ করে খেতেন আর আল্লাহ নবী এ কথাও বলে গেছেন সহিদে যে এমন উত্তম খাবার কেউ খাই না যে খাবারটা তার হাতের কামায়ের থেকে উত্তম হতে পারে অর্থাৎ আল্লাহ নবীর বক্তব্য হচ্ছে যদি কেউ নিজের হাতের কামায়ে খায় এই হাতের কামায়ে খাওয়াটা হচ্ছে তার জন্য অন্য সমূহ খাবার থেকে অনেক উত্তম খাবার তাই প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে মানুষের কাছে হাত পাতবন না বরং যতদূর আমার শক্তি আছে যতটা আমার সমর্থ আছে আমি কাজ করে খাব এই মহান শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে অনুরূপ ইসলামের শিক্ষা হলো ইসলামের আদর্শ হলো বা ইসলামের বৈশিষ্ট্য হলো যে ইসলাম আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে নিষেধ করেছে কেউ মিথ্যা দিতে না কাউলা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন খবরদার মিথ্যা সাক্ষী দেওয়া থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে সুরা কাফের মধ্যে মোহন আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা যা কিছু বলো কাকে কতটা কষ্ট দিচ্ছে এটা কত বড় কথা কত ছোট কথা এসব আমাদের কোন চিন্তা থাকে না মুখে আসি আর বলে দিই কিন্তু আমাদের চিন্তা করে রাখতে হবে আমরা যা কিছু বলি আমাদের বলা সমস্ত কথা আল্লাহরুকে নোট করতে আছে আর এই নোটবুক একদিন আমার আপনার সামনে আসবে আল্লাহ কোরআনে মধ্যে বলে দিয়েছেন যে তোমরা ছোট বড় যা কিছু কর সবকিছুই একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ হতে থাকে কালকে কেমতের মাঠে তোমরা এগুলা দেখবে তখন বলে মা লেহাদ আজকে আমাদের মনে যা আসে আমাদের মুখে যা আসে আমরা ছটপট করে বলে ফেলি আল্লাহ বলছেন আতি তোমরা যা কিছু বলো তোমাদের এই কথাটা কথা এটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা মুমিন হয় তারা কোনদিন মিথ্যা সাক্ষী দিবে না ইমানদার কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না আপনি আমি চিন্তা গবেষণা করি না যে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমরা কি অপরাধ করতে আছি আপনার সাক্ষী দেওয়ার কারণে একজন হয়ে যায়। আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন তার অধিকার থেকে বঞ্চিত হয় আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজনের গোটা পরিবার ধ্বংস হয়ে যায় একটা সমাজ ধ্বংস হয়ে যায় আপনার একটি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তাই সরিয়ত ইসলাম আমাদেরকে সব সময় সাবধান করেছে খবরদার মিথ্যা সাক্ষী দিতে পারবে না সাক্ষী দিলে পরিবারের সমাজের দেশের এবং অন্যান্য মানুষের ক্ষতি হয়ে যাবে তাই ইসলাম আমাদেরকে বিরত থাকতে বলেছে একদিন সাহাবিদেরকে সম্বোধন করে বলছেন আলা বে আকবরিল কাদা এর হে আমার সাহাবিদ দল আমি কি তোমাদেরকে বড় গুণা সম্পর্কে বলে দেব না বড় গুণা কাকে বলে কালো বালাই রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল বলুন সব থেকে বড় গুণা কাকে বলে তখন আল্লাহ রসুল সাল্লাহ সব থেকে বড় গুণা হচ্ছে মা বাপের অবাধ্যতা করা যে মা আপনার জন্য চরম দিয়েছে যে মা আপনার জন্য চরম ত্যাগ স্বীকার করেছে যে মা আপনার জন্য চরম কষ্ট স্বীকার করেছে এর থেকে বড় অপরাধ এর থেকে বড় গোনা আর কি হতে পারে তাই আল্লাহ নবী বলছেন শিরিখের পর সব থেকে বড় আর অপরাধ মূলক হচ্ছে মা বাপের অবাধ্যতা করা মা কথা না মানা মা কষ্ট দেওয়া আল্লাহ নবী যখন এই দুটি কথা বললেন যে শিরিক করা আর মা বাপের অবাধ্যত করা সবথেকে বড় গুণা এই অবস্থায় তিনি কিন্তু হেলান দিয়ে ট্যাগ দিয়ে বসেছিলেন তারপরে তিনি হেলান ছেড়ে ভালো করে বসলেন ভালো করে বেশার পরে বলছেন আর সবথেকে বড় গুণা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া সুবাহ আল্লাহ সাহাবি বলছেন এই শেষের কথাটা মিথ্যা সাক্ষী দেওয়ার কথাটা আল্লাহ রসুল হাই যদি সাক্ষী মিথ্যা সাক্ষী কেন কারণ এই জিনিসটা বড় মারাত্মক জিনিস এই জিনিসটার কারণে একটা মানুষের জীবনে চরম ক্ষতি নেমে আসবে একটা দোষী নির্দোষী হয়ে যাবে একজন নির্দোষী দোষী হয়ে যাবে একজন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে এবং আরো আরো অনেক ক্ষতি হতে পারে join me to give a very warm welcome to Dr. Zakir Naik live telecast on Peace TV network satellite and mobile app facebook and youtube from masjid al husain kuala perlis malaysia on friday 16 august 2019 at 2 pm malaysian time and 10 am uae time jawab or Destruction by farak night on Saturday 17th August 2019 at 9:10 pm Malaysian time and 5:10 pm UAE time religion in the right perspective by Farik Naik followed by ask dr zakir an open question and answer session on Sunday 18 August 2019 at 9:15 am Malaysian time and 5:15 pm UAE time Al-Quran.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 my name is farid zakin and i am vikranaik my name is rishtha naik you are the best of pepi i voice and guy in tamil was like forbidding matila and believing in allah kuntum khairu ummatin ukhrati jannas ta'muruna bil ma'rufi wa tanahuna 'anil munkari wa tu'minuna billah shodi My sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. Peace TV, Bangalore. As-salamu alaykum rahmatullah. Multishalam. এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছে ইসলাম এটা হচ্ছে ইসলামের একটা মহান বৈশিষ্ট্য এবং একটা সুন্দর দিক কোরআনের আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আমাদের মধ্যে এই গুণ থাকতে হবে যে আমরা নিজে ভালো কাজ করব অপরকে ভালো কাজ করার জন্য আমরা নির্দেশ দিব নিজে অন্যায় থেকে বেঁচে থাকবো বলছিলেন মুনকার তোমাদের মধ্যে থেকে একটা জাতি এরকম হওয়া দরকার একটা দল এরকম থাকা দরকার যে দলটা पर के भल कदेश मंद कस निषेध दान कुर भी। तेरे कर दल थे जी सबाई समान हो भी। शुमान हुए जाए কেউ কাউকে যদি ভালো কথার আদেশ না দিই কেউ কাউকে যদি সেই আরব দেশের মানুষগুলা গুলা যেমন পশুর জীবন যাপন করছিল সবাই অন্যায় সবাই অন্যায় জড়িত সবাই নানা রকমের অন্যায় করতে থাকতো পশুর মতন করে কাটাকাটি মারামারি হানাহানি রাহাজানি ব্যবচার মত পান ব্যাপক হারে চলতো কেন কারণ তাদের মধ্যে কোনো এমন দল ছিল না যে দল তাদেরকে ভালো কাজের আদেশ দেবে তারপরে মহানো যে আমরা মানুষ মানুষ হিসাবে আমাদেরকে দুনিয়াতে কিভাবে চলাফেরা করতে হবে আমরা মানুষ মানুষ হিসাবে আমাদের তরিকা কি হবে আমরা মানুষ মানুষ হিসাবে আমাদের চাল চলন আচার ব্যবহার সভ্যতা স্বীকৃতি আমাদের অবস্থা হবে ওই অবস্থা যে অবস্থা পূর্বে ছিল হজতে দাউদ আলহ ইসালামের জাতির কথা এসছে তাদের প্রতি অভিসম্পদ হয়েছে হজরত ইসা আল্লাহ সালামের জবানে অভিসম্পদ করা হয়েছে কেন কারণ তাদের গুণ ছিল যে তারা অন্যায় কাজ থেকে কাউকে বিরত করতো না এই আল্লাহ রবীন্দ্র তারা অন্যায় কাজ করত এবং তারা সীমা লঙ্ঘন অপরকে অন্যায় থেকে বিরত রাখত না তারা একে অপরকে অন্যায়ের কাজে বাধা দিত না যার কারণে তাদের এই শাস্তি যে তারা অভিসম্পদ যা তারা তারা অভিশপ্ত হয়েছে এবং তাদের অপরে লানত এসেছে বিশ্ব নবী মোহাম্মদুরসুল্লাহ করেছেন এবং আমাদেরকে বলেছেন অন্যায় কাজ করতে দেখবে তাকে হাত দিয়ে বাধা দাও যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে তাহলে হাত দিয়ে বাধা দাও ফাইস্তা আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে তাহলে মুখে বলো মানে আমি মনে করিলেন আমার বাড়ির গার্জেন বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপরে বাড়ির ছোট বড় যারা আছে তারা আমার কথা মানে তাদের উপরে আমার একটা প্রভাব আছে তাদের উপরে আমার হুকুম চলে আমার আদেশ চলে এই অবস্থায় যদি বাড়ির কোন কেউ কোন অন্যায় কাজ করে আমি শক্তি দিয়ে বাধা দিব শক্তি প্রয়োগ করবো খবরদার তুমি এই কাজ করবে না আজ থেকে যদি তোমাকে এরকম কাজ করতে দেখি তাহলে তোমার সাথে কিন্তু আমার সম্পর্ক থাকবে না তোমাকে ঘর থেকে বের করে দিব ক্ষমতা আছে না নাই। এটা আমি আপনারটা বলতে পারবো না আর আপনি আমারটা বলতে পারবেন না আমরা কিন্তু সকলেই নিজের ব্যাপারটা জানি একজন বা তার হাতে শক্তি আছে জমি জায়গা আছে টাকা পয়সা আছে বিষয় সম্পত্তি আছে সেই শক্তি প্রয়োগ করবে ছেলেকে বলবে যদি অন্যায় কাজ থেকে আপনি বাপ আপনার হাতে পাওয়ার আছে আপনার কাছে টাকা পয়সা আছে এখন ছেলে ভয় পাবে যদি বাপের কথা না শুনি তাহলে তো বাপ আমাকে কিছুই দেবে না আমি যদি এখন এরকম করে অন্যায় করতে থাকি তাহলে বাপ তোমাকে বঞ্চিত করবে তাই নবী বলছেন যে যারা। শক্তি প্রয়োগ করা শক্তির ক্ষমতা আছে সে শক্তি প্রয়োগ করে অন্যায় কাজ থেকে বাধা দিবে এখন যদি এরকম আপনি বলবেন মুখে বোঝাবেন ভাই এই কাজটা করা ঠিক নয় এরকম কাজ কেন করছো ইসলামে এই কাজকে নিষেধ করা হয়েছে এটা হারাম কাজ এটা নাজায় কাজ এটা অন্যায় কাজ ভাই মেহরবানি করে এই কাজ করা থেকে তুমি বিরত থাকো এখন যদি মনে করেন যে এ কথাও বলা সম্ভব নয় কারণ এ কথা বলতে গেলে তো আমার সমস্যা হয়ে যাবে বা আমার সমস্যা মনে করো তখন তাকে ঘৃণা করো বা করো যে এ কাজ এখন যদি অন্তরেও ঘৃণা না করি আল্লাহ নবী বলছি আদ আফুল ইমান আর এটা হচ্ছে ইমানের দুর্বলতম অবস্থা মানে এর পরে আর ইমানের কিছু বাঁচে না এরপরে আর ইমানের কিছু বাঁচে না মানে হাতেও আর কাজটাকে ঘৃণা না করি ইমানের কি বাঁচে তাই রসুল বলছেন যে যদি হাত দিয়ে না পারো তো জবান দিয়ে বলো জবান দিয়ে না পারো তো কম সে কম এই মনের মধ্যে ওই কাজটাকে ঘৃণা করো ওই কাজের সাথে আর রকম মানুষের সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করো না সই হাদিসের কথা শপথ করে বলছি যে আল্লাহর হাতে আছে আমার জান তোমরা অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ থেকে নিষেধ করবে আর যদি এরকম না করো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের উপরে আদাব আসবে এমন আদাব আসবে যে সেই আদাব আসার পরে যখন তোমরা আল্লাহ করবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নাও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নাও তখন কিন্তু আর তোমাদের তোমাদের কোনো কোনো বা কথা আল্লাহ শুনবেন না এবং তোমাদেরকে সেই আদাব থেকে বাঁচাবারও কোনো ব্যবস্থা আল্লাহ দেবেন না কেন এখন আদাব এসে গেছে কেন এসে গেছে কারণ তোমরা একে অপরকে বাধা দাওনি নিজে হয়তো ভালো ছিলে কিন্তু সমাজের অন্য অন্য রাজে নানা রকমের পাপে জড়িত আছে আর তাদের পাপের কারণে যে আজকে এই সমস্যায় ভুগতে আছি পাপের কারণে যে এই আদাব এসেছে এখন তুমি হাত তুলেছ আল্লাহর কাছে কারণ আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যখন কোন আদাব আসে তখন সেই আদাবে শুধু পাপিরাই ধরা খায় না বরং সেই আদাবে যারা পাপি তারাও ধরা খাবে আর যারা ভালো মানুষ মোমেন মানুষ নামাজিদ্দিনদার পরেজগার মানুষ তারাও ধরা খাবে এটা হচ্ছে আল্লাহবাবুল আলমিনের নিয়ম সুদু যে পাপিরা ধরা খাবে তা কিন্তু খাবে না ওই জন্যই আল্লাহ না যে বাস যারা শুধু পাপ করেছে তাদেরকেই শুধু আজাব ধরবে এরকম কিন্তু হয় না পাপিরা যখন পাপ করে এই পাপের কারণে শুধু পাপিরাই ভোগে না পাপির কারণে শুধু পাপিরা ভোগে না বরং সেই পাপীদের কারণে পাপিরা সহ আর অন্যান্য ভালো মানুষদেরকে ভুক্ত হয় সবাই জানেন যখন বন্যা আসে নদী ভাঙে এই বন্যার পানি যখন আসে এবং সমস্ত কিছুকে নিয়ে চলে যায় ঘর বাড়ি জোন মানুষ মাল ধন সম্পদ সব বইয়ে নিয়ে চলে যায় তখন কি এরকমটি হয় যে এরকম বেঁচে যারা খারাপ মানুষ যারা পাপি মানুষ তাদের বাড়িগুলি ভেঙে যায় তাদের জিনিসপত্র ধ্বংস হয়ে যায় তাদের শুধু ক্ষতি হয়ে যায় আর যারা ভালো নামাজি দিন তার পরেগার মানুষ তাদের বাড়িতে পানি ঢুকে না তাদের বাড়ি ভাঙে না তাদের কোনো ক্ষতি হয় না এরকম কি হয় জিনা এরকম হয় না বরং যখন আল্লাহর পক্ষ থেকে আদাব আসে তখন সমস্ত হয়ে যায় এবং আল্লাহ রবুল আলমিনের আদাব থেকে আমরা মুক্তি বা আমরা বাঁচতে পারব ওই জন্য আল্লাহ আলিয়াল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে ইদা মা আতাল ফাজের ইয়াস্তারি হোমিন কালা সহি হাদিসের কথা যখন কোন পাপি দুনিয়া থেকে উঠ চলে যায় তখন তার মরে যাওয়ার কারণে মানুষজন এমনকি গাছপালা পশুপক্ষী জীব জন্তু সকলেই যেন আরাম পায় কেন ওই পাপির কারণে সমাজে অশান্তি হচ্ছিল ওই পাপির কারণে সমাজের মধ্যে চরম সমস্যা দেখা দিচ্ছিল আর ওই পাপির কারণেই হয়তো সমাজের কোন একটা আজাব আসতে তাই একজন পারতির চলে গেলে পড়াল বহু মানুষ পশু পক্ষ গাছপালা সবাই স্বস্তি পায় ভাইরা আমার ইসলামের মহান শিক্ষা হচ্ছে যে আমরা মানুষকে একে অপরকে ভালো কাজের আদেশ দিব তবে হ্যাঁ আপনি ভালো কাজের আদেশ দেবেন মন্দ কাজ থেকে বিরত থাকতে বলবেন আগে কিন্তু আপনাকেও আমল করতে হবে কারণ আপনি যদি লোককে ভালো কাজ করতে বলেন আর নিজে যদি আমল না করেন তাহলে তো আপনার এই কথাটা মানুষের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি করবে না এবং মানুষ আপনার এই কথাটা হয়তো মানতেও পারবে না কারণ আল্লাহ মা আলতা আলুন তুমি যা নিজে করোনা সে কাজটা তুমি অপরকে কেন বলো কেবর আমা আইনাল্লাহ আল্লাহর কাছে এটা বড় অপরাধ আনতা কলু মা ফালুন যে তুমি নিজে যা করোনা তা তুমি অপরকে করতে বলবে তাই যদি আপনি মনে করেন আপনি চান যে আপনার কথাটা তাদের মনোপুত হোক আপনি যদি চান যে আপনার কথাটা গ্রহণযোগ্য হোক আপনি যদি চান যে আপনার কথাটা মেনে নিক তাহলে আপনাকে এটাও করতে হবে যে আপনি যে কথাটা বলছেন আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি নিজেই পালন করবেন আর এই আদর্শ তো আমাদের ইসলামে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যে কাজের কথা আমাদেরকে বলে গেছেন যে দিনের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেই শিক্ষা তিনি মুখে শুধু আমাদেরকে বলেই যাননি আমাদেরকে করতে বলেননি বরং তিনি নিজে করেছেন তিনি তো এত করেছেন এত করেছেন যা করতে আমরা পারব না যে অত সুদীর্ঘ ক্যাম করার মতন শক্তি আমাদের নাই সুদীর্ঘ ক্যাম করার কারণে তার পায়ের পাপ হুলে যেত জিজ্ঞাসা করা হতো ইয়া রাসুল আল্লাহ আপনার তো আগেকার পিছেকার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন অতএব এত দাঁড়িয়ে আপনি কেন থাকেন আল্লাহ নই বলছেন আফালা আকুনা আব্দান শাকুরা। তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য আদর্শ যে তিনি যা বলে গেছেন যা করতে বলেছেন যা শিক্ষা দিয়েছেন সেই কাজগুলো সেই শিক্ষাগুলো তিনি আগে পালন করতেন অতএব আপনি যদি চান যে আপনার কথার উপরে আমল হোক আপনার কথা গ্রহণযোগ্য হোক তাহলে যে কাজটা আপনি বলছেন যে অন্যায় থেকে বিরত থাকতে বলছেন যে অন্যায় থেকে আপনাকে থাকতে হবে। এটাই হচ্ছে ইসলামের এক মহান বৈশিষ্ট্য যে ইসলাম আমাদেরকে ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে বলেছে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন ও সাল নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত